মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين محمد بن عبد الله عليه أفزل السلام واسك التسليم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك যেখানে সাল্ল আলীহ্লামের সিরাতের আলোচনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের বরকতময় জীবনের এই আঙ্গিনায় সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ কেমত পর্যন্ত সকল মানব আর দানবের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় উত্তম আদর্শ হলেন মোহাম্মদ রসুল্লাহ তাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন তিনি আরবে জন্ম নিয়েছেন আরবি ভাষায় জন্ম নিয়েছেন আমরা পরস্পরে তা আলোচনা করার চেষ্টা করেছি কেন রসুল সাল্লাহ তাল্লা আলী হোসাল্লামকে রব্বুল আলমিন শরীফে হিসেবে তিনি জন্ম নিলেন কেন তিনি জন্ম নিলেন সবগুলো কারণ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি বোঝার তৌফিক দিয়ে ধন্য করে না আমি রসুল সাল্লিবাস্লাম রাহমাত হিসেবে জন্ম নেওয়ার আগে জন্মের আগে তার ব্যাপারে কি কি বিষয় এসেছে কি কি বাবা এসেছে কি কি পূর্ব লক্ষণ এসেছে কি কি পূর্ব দলিল প্রকাশিত হয়েছে আমাদের তা জানা উচিত তাই আমরা প্রাসঙ্গিক হিসেবে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হুসল কে রবুল্লা আলমিন রাহমাত আলমিন করে পাটালেন আর তিনি পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই তার ব্যাপারে কি কি মোজেজা প্রকাশিত হয়েছে যদিও ক্ষেত্রে। আমরা আমভাবে মৌজেজা শব্দটি বলার চেষ্টা করছি কিন্তু মতে মোজেজা হলো নবী এবং রসুল তাদের নবুয় দাবির স্বে মানবীয় শক্তির উর্ধে নবুত দাবির স্বপক্ষে মানবীয় শক্তির ঊর্ধ্বে যে সকল কাজ রব্বুল আলমিনের হুকুমে করিয়ে দেখান তার নাম মৌজেজা আল করিম আমাদের সামনে তুলে ধরেছে যে ঘটনা আমরা তাই উল্লেখ করার চেষ্টা করি হরআন আল কেরি মেরব্বুল আলমিন তুলে ধরেছেন সৌরাতুল বাকারাতে যে মোহাম্মদ সাল্লী হুসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে জন্ম নেয়ার হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে মানব তথা বানী আদম এর থার্ড স্টেশন পৃথিবীর ঐতিহাসিকদের ভাষায় জন্য তিনটি স্টেশন নির্ধারণ করেছেন আদম এবং হাওয়া আলি হিমালাম যদিও দুইটি দেহ রব্বুল আলমিন বলেছেন তারা এক এবং অভিন্ন সুরা নিবুল আলমিন একটি সত্তা থেকে সৃষ্টি করেছেন আর ওই এক সত্তা থেকে তার জীবনের সঙ্গী রব্বল সৃষ্টি করো আদম আলী সালাম থেকে তার স্ত্রী হাউ আলী হাসালামকে রব্যাল আলমী সৃষ্টি করেছেন তাদের দুই জন থেকে অগণিত নর আর নারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাই পৃথিবীতে মানবজাতির প্রথম এবং সূচনা স্টেশন হলেন আদম এবং হাওয়া আমাদের আদি পিতা এবং আদি মাতা। একটি সময়ে এসে শয়তানির প্ররোচনায় প্ররোচিত হয়ে বনি আদম যখন নিজেরাই নিজেদের পাপ অঙ্কিলতায় ডুবে গিয়েছিল আল্লাহর পীড়িত নবী নু আলি সালামের দাওয়াত আমি ডেকেছি আমার কৌমকে দিনে আর রাতে প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় কিন্তু যতই আসে নাই। আফসুস করে নু আরও বলেছেন তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে যাতে আমার ডাক না শুনতে পায় অবজ্ঞা করেছে তুচ্ছতা ছিল করেছে টান করে পালিয়ে গিয়েছে জন্য আলী হিসাল দাওয়াত মনে হয় কর পাপকে প্রাধান্য দিলি হিসানুর আগুনের চুল্লি ফেটে যখন ফুলকি দিয়ে পানি বের হতে শুরু করলো আকাশ থেকে অজুর ধারায় বৃষ্টি নামলো প্লাবন সংগঠিত হলো পৃথিবীতে পাপিষ্ট পাপাচারী দুরাচারীরা যখন রব্বুল আলমিন আকাশকে নির্দেশ করলেন বৃষ্টি বন্ধ করে দিতে জমিনকে নির্দেশ দিলেন পানি চুষে নিতে ইবলাইমা আকি বিষয় যা হওয়ার হয়ে গেল পানি শুকিয়ে গেল অস্ত আলাল যুদি নৌকা থামলো যুদি পর্বতে আর এর থেকে নতুন করে আবার মানব বংশের যাত্রা শুরু হলো তাই বলা হয় নু আলিহ ইসালামকে আদম আসানি দ্বিতীয় আদম তাই পৃথিবীতে মানবজাতির জাতির সেকেন্ড স্টেশন হলেন নু আলিহিসালাম থার্ড অ্যান্ড ফাইনাল স্টেশন হলেন সৈদুনা ইব্রাহিম ও আলিহী আফজল্লাব তসলিম কারণ ইব্রাহিম আলিহিসাম এমন এক সত্তা যার নিজের মধ্যে তিনি নিজে শাম এর রক্তের বাহক তার স্ত্রী মিশরীয় রক্তের বাহক তার আরেক পুত্রের ধারায় আরবের রক্ত অর্থাৎ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ বর্তমান পৃথিবীর তিনটি মহাদেশের একত্রিত সমন্নিত রক্তের ধারা এক ব্যক্তির বাস্তবতা থেকে বংশ থেকে ছড়িয়ে পড়ে তিনি ইব্রাহিম আলী ইসালাম শুধু তাই না তার সন্তানদের থেকে বনি ইসমাইল বনি সম্মানে মানবিত এবং সম্মানিত করেছেন পিতা হলেন ইব্রাহিম তো মুসলিম জাতির যিনি পিতা তিনি শুরু করেছেন বলতে যে ইব্রাহিমকে তার পরিচয় দিয়েছেন রব্বুল আলমিন আমাদের সামনে ইব্রাহিম আলী পরিচয় তুলতে গিয়ে বলেছেন ইব্রাহিম আলী অনেকগুলো পরীক্ষা নিলেন জানিয়েছেন বন্ধুগণ মোহাম্মদ আলী হোসালের পৃথিবীতে জন্ম নেওয়ার আগে রসুল হোসাম সম্পর্কে কি কি বিষয় রয়েছে তা আমরা জানতে চেষ্টা করছি আমাদের আলোচনায় তবে একটি বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের religion আমাদের সাথে উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু রাহু হতে বর্ণিত বলতেন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 যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ কাজের যেভাবে হচ্ছে মাত্র দুটি অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে কেমন ছিল রাসুল্লাহ আসসালাম বন্ধুগান ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম মোহাম্মদ আলহিউ জন্ম আর আগে জানার চেষ্টা করছি আর এই জন্যে ইব্রাহিম আলী ইতিহাস আমরা জানলাম তিনি মানবজাতির জাতির থার্ড এবং চূড়ান্ত স্টেশন তিনি মুসলিম মিল্লাতের পিতা ওর আনালকারিমের ভাষায় মিল্লাতিম হুয়াসাম্মা কুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলী সাল্লাম তো মুসলিম জাতির যিনি পিতা তিনি মোহাম্মদুন সল্ল আলী ওসাল্লামের ব্যাপারে তার জন্মের হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন কর আনাল করিমের ভাষায় শুনুন কর আনাল করিমের সৌরাতুল বাক এর একশত চব্বিশ নম্বর আয়াত করিম তোরবুল আলমিন শুরু করেছেন বলতে যে ইব্রাহিমকে তার পরিচয় দিয়েছেন আলমিন আমাদের সামনে ইব্রাহিম আলী ইসলামের পরিচয় কার্য করেন ইব্রাহিম আলী ইসলাম হাজি শরীফে বাস্তবতায় তাফির করতে গিয়ে সাদ করেছেন রসুল সাল তাল আলী জানিয়েছেন ইব্রাহিম আলী ইসালামকে রব্বুল আলমিন পরপর ত্রিশটি পরীক্ষায় পরীক্ষা নিয়েছেন অবতীর্ণ করিয়েছেন এবং এর মধ্যে নিজের পালক পিতার সাথে মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে নিয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে নিজের পুত্রকে জবাই করা আল্লাহর তিনি উত্তীর্ণ হলেন তারপর রবাহ আলমিন তাকে বললেন ইন্নিজা আইলুকা লিন্নাস ইমামা ও ইব্রাহিম আপনাকে আমি মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম সে যিনি মানব জাতির ইমাম তিনি মানব জাতির জন্যে সর্বশ্রেষ্ঠ একটি ভালো কাজ করলেন আর ই ভালো কাজ কি আন আল করিমের সুরাত ধরেছেন যে ইব্রাহিম আলী ইসলাম তার পুত্র ইসমাইল আলীলামকে নিয়ে কাবাগর পুনর্নির্মাণ করলেন আলিহ ইসালামের প্লাবনে মহাবন্যায় ধসে পড়েছিল পৃথিবীর প্রথম যে ভিত্তি যা ইবাদতের কেন্দ্রবিন্দু তা ধসে পড়েছিল রব্বুল আলমিন ইব্রাহিম আলিহালামকে দিয়ে তার পুত্র ইসমাইল আলী সালাতাম দুজনে কাবাগর পুনর্নির্মাণ করলেন পৃথিবীর তথা সর্বশ্রেষ্ঠ ভালো কাজ তিনি করলেন এই ভালো কাজ শেষ করে তিনি দোয়া করলেন রব আমাদের দুজনের পক্ষে এই ভালো কাজটা কবুল করে না ইব্রাহিম আলী সালুসালাম ভালো কাজের কবুল করার দোয়া করার পাশাপাশি নিজেকে এবং নিজের পুত্রকে তথা ইসমাইল আলী ইসলাম দুজনকে রব্বুল আলমিনের কাছে মুসলিম বলে পরিচয় করলেন এবং বললেন আল্লাহ মুসলিম বলে কবুল করেন রব্বানা আমাদের দুইজনকে তোমার কাছে মুসলিম হিসেবে আত্মসমর্পণকারী হিসেবে কবুল করো। করোয়া উম্মাত আর আমাদের সন্তানদের থেকেও একটি সমর্পিত আত্মসমর্পিত উম্মাত তুমি কবুল করে নাও তারপর তিনি দোয়া করলেন রাখি বন্ধুক মুহাম্মদ সাল আলী ও জন্ম নেয়ার হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী সাল্লাম যিনি মুসলিম মিল্লাতের পিতা যিনি মানব জাতির জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমাম হিসেবে অনুমোদিত নিয়োগ প্রাপ্ত তিনি তিনিাগর নির্মাণের মতো পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো কাজ করে দোয়া করছেন মোহাম্মদ সাল্ল আলী ওসালাম সুতরাং বন্ধু দেখুন জন্ম আর হাজার হাজার বছর আগে যার জন্যে দোয়া করা হয় তিনি ভালো হবেন না আর দোয়া কি এমনি আমাদের মতো মিষ্টি খেয়ে দোয়া শ্রেষ্ঠতম ভালো কাজ করে দোয়া পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো কাজ করে রবিনের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত তিনি দোয়া করছেন করলেন ইব্রাহিম আলী আমার রব আমার পুত্রের বংশ দ্বারায় আমার বংশ দ্বারায় আমাদের সন্তানদের মধ্যে পাঠা হয় মানে যিনি তেলাওয়াত করবেন তোমার আয়াত শিক্ষা দেবেন কিতাব শিক্ষা দেবেন বিজ্ঞান শিক্ষা দেবে পরিচ্ছন্নতা পবিত্র করবে তাদেরকে সুখান সুতরাং বন্ধু মোহাম্মদ সাল্ল আলীসাল্লাম সর্বশ্রেষ্ঠ রহমাতাল্লিলাম করে আল্লাহকে পাঠালেন এমনিতেই না এর ধারাবাহিক সূত্র কোরআন আমাদের সাথে তুলে ধরেছে ইব্রাহিম আলী বন্ধুগণ সিরাতুর নবীর থেকে এটাও শিখতে হবে আমাদের আমরা যারা ভালো সন্তানের পিতা দাদা নানা হতে চাই কয়দিন দোয়া করি কয়টা ভালো কাজ করে সন্তানের জন্য দোয়া করেছেন কয়টা ভালো কাজ করে সন্তানের জন্য রব্বুল আলমের দোয়া চেয়েছেন সন্তান জন্ম নেয়ার অনেক আগে সন্তানের ভ্রূণ আবিষ্কারের আগে সন্তান মায়ের রেহেমের মধ্যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার আগে তথা সন্তান উৎপাদিত হবে যে শুক্রের তা তৈরি হওয়ার আগে হাজার বছর আগে শত বছর আগে দোয়া করতে হয় ইব্রাহিম আলী করলেনকে আমি উঠিয়ে দিলেন আমাদের শিক্ষার জন্য আজকে তো আমরা কে না চাই ভালো সন্তান আমার বংশে হোক আমার হোক আমার নসলে হোক কিন্তু কয়দিন দোয়া করি কয়টা ভালো কাজ করে দোয়া করি ইব্রাহিম আলিহাসালাম এই জন্য আমাদের মডেল ইব্রাহিম জন্য তাই আদর্শ তাকে ও পরিচয় করাতে গিয়ে রব উস বলেছেন শুধু তাই না বন্ধু আরেকটি মৌলিক উত্তর দেখুন আমরা মোহাম্মদ সাল্ল আলিহামের উপরে দুরুদ পড়ি সালাত করি আল্লাহ স্বয়ং তার রসুল মোহাম্মদ বিন আবদুল্লাহামের উপরে দুরুদ করেন সালাত করেন ফেরেস্তারাও সালাদ করেন আমরা যারা ইমানদার আমাদেরকেও তিনি আদেশ করেছেন সালাত আর সালাম করতে এটা আমাদের এই জন্যে ইবাদত আমাদের নামাজ বা আমাদের সালাত পূর্ণ হয় না যদি মোহাম্মদ সাল্লসমার উপরে সালা সালাম না করি কিন্তু দেখুন মোহাম্মদ সালাত আর সালাম শিখাতে গিয়ে তিনি তার নিজের উপরে অনন্তের জন্য তার আত্মার আত্মীয়দের জন্যে সালাত আর সালাম যেভাবে শিখিয়েছেন কিন্তু তিনি ইব্রাহিম আলিহ সালামের কথাটা ভুলে যাননি এই পৃথিবীতে সালাতার সালামের দুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদুলো দুরুদ ইব্রাহিমে যে দুরুদের মধ্যে আমরা পড়ি সল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কমা সল্লাই তা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্ন খামিদুল মজিদাহ বারিকা আলা মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা বারক্তা আলা ইব্রাহিম ওয়ালা আলি বন্ধু দেখুন রসুল সাসেমের জন্মের হাজার হাজার বছর আগে পৃথিবীকে বিদায় হয়ে গিয়েছেন ইব্রাহিম আলী সালাম কিন্তু মোহাম্মদ সাল্লাম তার হাজার হাজার বছর পরে এসে আল্লাহর আদেশ হিসেবে ইবাদত হিসেবে দুরুজা তার মধ্যেও তার নাম ঢুকিয়েছে ইব্রাহিম আলী ইসালাম তার চারটি কাজের কথা বলেছেন এক নম্বর তিনি রব্বুল আলমিনের আয়াত করবেন দুই নম্বর তিনি কিতাব শিক্ষা দেবেন তিনি বিজ্ঞান শিক্ষা দেবেন চার নাম্বার তিনি তার যদিও ইব্রাহিম আলী হোসেন দোয়া করতে গিয়ে বলেছিলেন আয়াতের তেলাওয়িত শিক্ষা তারপরে বিজ্ঞান শিক্ষা তারপরে পরিচ্ছন্নতা কিন্তু রব্বুল আলমিন সিরিয়ালটি ব্রেক করে তিনি বলেছেন জন্মের হাজার হাজার বছর আগে কাবাগর পুনর্নির্মাণ করে তার জন্য হয়েছে তারপরে দেখুন আমাদেরকে নিয়ে তুলে ধরেছে মোহাম্মদ আলী ওসলামের পৃথিবীতে আগমনের কয়েক শত বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন উদাহরণ দিয়ে আমাদের সামনে পেশ করেছেন নমুনা বা উদাহরণ বা দৃষ্টান্ত যেমন আদম আলী রব্বুল আলমিন আদমকে কেবল মাদিতকে সৃষ্টি করেছেন আর ঈসা আলী কেবল তার থেকে সৃষ্টি করেছেন যিনি রব্বুল আলমিনের নিদর্শন জন্মের সাথে সাথে যিনি কথা বলেছেন সেই সাথে মারি আমা আলিহিমা জন্ম নিয়ে তার নবুত রেসা আলাতের ধারাবাহিক বাস্তবতায় সুসংবাদ দিয়েছেন মুহাম্মাদুন। তার নাম উচ্চারণ করে বলেছেন ও বনি ইসরা আমি তোমাদের কাছে পক্ষ থেকে পেরিত আমি সত্যায়ন করছি তাওরাত আমি আরেকজন নবী এবং রসুলের সুসংবাদ দিচ্ছি আমার পরে যিনি আসবেন তার নাম আহমদ সুতরাং বন্ধু মোহাম্মদ সাল্ল জন্মের শত শত বছর আগে তার নাম উল্লেখ করে সুসংবাদ দিয়েছেন এই মারিয়ামা আলি হিমাসালাম শুধু তাই না তাই করেছেন। আমি আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলী ও বুসরা মারিয়াম এবং বন্ধুগণ রাহমতুল মোহাম্মদ সল্ল্লা আলী ওসাল্লাম হঠাৎ করে রহমাত করে প্রেরিত হননি তার জন্মের হাজার হাজার বছর আগে তার জন্য দোয়া করা হয়েছে সংবাদ জন্মের শত শত বছর আগে আর তাই তো তিনি রাহমাতুল্ল আলমিন সৈতদুল মুরসালীন ইমামুল আম্বা ইবল মুরসালীন সুতরাং আসুন না আমরা তারই জীবন জানতে আমাদের আয়োজনে বারবার শরিক হই পরবর্তী পর্যায়গুলোতে ধারাবাহিক ভাবে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই শরিক হবেন এই আশাবাদ রেখে আজকের মতো আসসালাম আলাইকুম আরাহমতুল্লা তার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देख रत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah's man. To implement the convincing Islamic-educational formula to excel in your career, dekun career guidance. Prathir hey, Avivar, Rajshad Shattay, Aap Puno Shamprachad, Shokal Shaday, No Taay, Bangla Deshe. Peace TV, Bangla Allah ke bhaay karo. এই মানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক नहीं। नाजिल तार तो हराम माल हाज करे। बा बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग